সাহল রাজি আলাহ আল্লাহ্ন বর্ণিত তিনি বলেন আমরা যখন পরীক্ষা খনন করে আমাদের স্কন্ধে করে মাটি বহন করছিলাম তখন রাসুলিল্লাহ সাল্লাহ আলসালাম আমাদের নিকট এসে বললেন হে আল্লাহ আখিরাতের জীবনই আসল জীবন মোহাজির ও আনসারদেরকে আপনি মাফ করে দিন